অনেকগুলো প্রশ্ন এসেছে ভাইদের পক্ষ থেকে তো আমরা চেষ্টা করবো সংক্ষেপে উত্তর দেওয়ার ফজিলত বর্ণনা করবে কে ফজিলত বর্ণনা করবেন যিনি বলবেন যে এটা ফজিলতময় বরকতময় তিনি ফজিলত প্রমাণ করবেন মানে বেদাতের কোন দলিল নেই সুন্নতের দলিল থাকে এই জন্য যিনি বলবেন যে এটা সুন্নত দলিল দিবেন তিনি আর যিনি বলবেন যে এটা বেদাত তার দলিল দেওয়া লাগবে না যদি যিনি বেদাত বলবেন ওনার কাছে দলিল চাই এটা হলো মূর্খতা যা আমি সবসময় উদাহরণ দিই যে এই যে পাশে যে বাড়িটা এই বাড়িটা আমি বললাম যে ভাই সবাই শোনেন আপনারা এই যে এখানে যে সুন্দর বাড়িটা দেখছেন বাড়ি এটা কিন্তু আমার না এখন আপনারা সবাই বললেন যে শাহে আপনি আপনার না আপনি দলিল দেখবিল বাড়ি এটার মালিক যিনি ওনার কাছে আর এস ইএ যত রঙের খতিয়ান আছে কাগজ আছে সব আছে তাহলে যিনি বাড়ির মালিক তার কাছে সব দলিল থাকবে যিনি বাড়ির মালিক না তার কাছে দলিল থাকা। প্রশ্ন আসে না তার কাছে দলিল না তো উনি দলিল দেখবো কোথা থেকে হাদিসে যদি থাকতো দলিল যদি থাকতো এটা বেদাত হইতো নাকি নাই বলেই তো বেদাত এখানে বলছেন যে আখারি মোনাজাতের ফজিলত নাম কখনো এরকম আখারি মোনাজাত করেছেন এরকম আমরা কোন হাদিসে পাই না নবী সালাম বিদায় হজে গেছেন হজে লক্ষাধিক সাহাবিকে নিয়ে গেছেন তাও সাহাবাই কালামকে সাথে নিয়ে নবী সালাম দোয়া করেন নাই সম্মিলিতভাবে ভাবে দোয়া করেন নাই আর অপর মধ্যে একা একা বসে বসে দোয়া করছেন সন্ধ্যা পর্যন্ত কিন্তু সাহাবাই কালামকে নিয়ে সম্মিলিতভাবে করেন নাই তো এই জন্য নবী সাল্লাহিসাল্লাম যাইভাবে যা করেছেন সেটার মধ্যে ফজিলত না করলে সেটা যদি আমরা ভালো মনে করি এটা আমাদের দৃষ্টিতে ভালো মনে হইতে পারে কিন্তু সেটা আল্লাহ এবং রসুলের দৃষ্টিতে ভালো না ইল্লাল্লাহ করা যাবে ইচ্ছা এটা তো আপনারাও জানেন এল্লাহ মানে হইলে আল্লাহ সারা তা আল্লাহ ছাড়া মানে কি আমি করলাম আল্লাহ সারা আল্লাহ সারা আল্লাহ সারা আল্লাহ ছাড়া কি এটাতে কোনো অর্থই হলো না জিকির তো করতে হবে অর্থ বোধকাল আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আল্লাহ মুহাম্মদ আলহিব এগুলো হলো আল্লাহর জিকির এই জন্য আরেকটা বড় কথা হলো যদি নবী সালাম করতেন বা সাহাবাহিক করতেন তাহলে সেটা ইল্লা অর্থ থাকুক আর না থাকুক তখন আর প্রশ্ন করা যাবে না আমার নবী করছেন আমার নবী সাহাবি করছেন আমার বুঝে আসুক আর না আসুক করতেই হবে কিন্তু নবী সালাম করছেন নবী সালাম সাহাবিরা করছেন এই মর্মে কোনো একটা শহীদ জাল হাদিস খামার কাজ এটা নবী সাল্লাম নবী সাহাবিরা করেন না আমার কি দরকার এত কষ্ট করার যেগুলো নবী সাল সাল্লাম করছেন নবী সরলাম সাহাবিরা করছেন সেগুলোই তো পরিশ্বাস করতে পারে না। আল্লাগুলো না করে এখন আরো খুঁজতেছি করার জন্য পাইতেছি না তখন না যাই এগুলো আমি এখন নবিস্লাম যেগুলো করছেন সেগুলোই শ্বাস করতে পারতেছি না তা আগে নবিস্লামের জিকির করতে থাকে তারপরে গিয়ে অন্যান্য জিকির করার চেষ্টা করব। अच्छा कंट्रक चुक्ति बक्ता महफिले टाइम तो अवस्था जाएज नाज महपील ची को पेशा ना ये दावा दावा क्षेत्र दावा क्या बेपारे जुगे जुगे समस्त नबीरा যুগে যুগে সমস্ত কয়েকজন দায়ের কথা বর্ণনা করেছেন যে একজন দায়ী দৌড়ায় গিয়ে বলতেছিলেন যে তাদেরকেই তোমরা অনুসরণ করো মাল্লা ইয়স আলকুম আজারা যারা তোমাদের কাছে দাওয়াতের বিনিময়ে কোন পারিশ্রমিক কামনা করে না ওহ মহতাদ এবং নবীরা মানুষদেরকে বলতে দিচ্ছি এখন কন্ট্রাক্ট করা চুক্তি করে আমাকে এত টাকা দিতে হবে এত দিতে হবে এটা হলো বক্তার দোষ না এটার দোষ হলো আমাদের আমরা আনবো কেন এত টাকা দিয়ে এক লাখ টাকা দিয়ে বক্তা এটা আনবো কি কেন ওইটার ওয়াজে আমার শোনার দরকার নেই হেলিকপ্টার দিয়ে তারা আনার দরকার থাকে যে আমার ওই আমরা দেখা যায় এলাকার আলমদের গুরুত্ব বুঝি না বিদেশি একটা কিছু না জানলেও মনে করি যে এটা বিরাট আলেম অথচ দেখবেন দেশি মুরগির দাম বেশি বিদেশি মুরগির চাইতে এ আমরা দেশি আলমের মর্যাদা দিই না বিদেশি হুজুরের দাম বেশি দেশি হুজুরে মনে করি যে অনেক কিছু জানলেও মনে করি যে জানি না এই আপনি এত ওই লাখ লাখ টাকা দিই এত টাকা খরচ করি বক্তা আনার আপনার দরকার টা কি আপনি কম টাকা আলোচনা শুনেন এলাকার রাখবেন যে এরকম যারা চুক্তি করে যারা বলে যে আমাকে এত লাখ টাকা দিতে হবে এত টাকা দিতে হবে আগে আমাকে এখন চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেন মুখ সময় এত টাকা দিবেন এই জাতীয় বক্তার ধারে কাছেও যাইবেন না এদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন কারণ এর দ্বারা কখনো হয়তো সুমধুর কণ্ঠস্বর শোনা যাবে না কারণ শ্রোতারও এক থাকতে হয় বক্তারও এক থাকতে হয় তারপরে মানুষ হেদায়েত পায় এক নষ্ট হয়ে গেলে সেখানে আর হেদায়াত থাকে না আর একটা জিনিস খেয়াল রাখতে হবে আবার এর সাথে সাথে অনেক আবার দেখা যায় যে বক্তা আপনার একটা গাড়ি নিয়ে তার একটা যাতায়াতের খরচ আছে শ্রোতা মনে করে ওই এলাকার বা এরা মনে করে যে মনে হয় উনি আল্লা দিনের দাওয়াতের কাজ করবে তার খরচে দেওয়ার দরকার নেই এইরকমও মনে করা যাবে না ওই এক বক্তার কথা শুনছিলাম এক মাহফিলে যে বলছেন যে এক জায়গায় মাহফিলে গেছেন মাহফিলে প্রায় হাজারের উপরে শ্রোতা হয়েছে সবাই ওয়াজ মাহফিল শুনছে শুনে সবাই বাড়িতে চলে গেছে বক্তারে কেউ খাওয়ায় নাই। শীতের রাত্রি পরে বক্তা ওই নিচে এখানে ওয়াজার ফ্যান্ডেল মধ্যে শুয়ে রয়েছে এরকম ঘটনা নাকি বাংলাদেশে ঘটছে তো এই এটা খেয়াল রাখতে হবে আমাদেরকেও কোন ব্যক্তির হাসারের মাঠে মুখের মধ্যে মাংস থাকবে না যে এরা হইল যাদের সামর্থ্য আছে তারপরেও মানুষের কাছে ভিক্ষা করে মানুষের কাছে রোজে রোজগার করারিটি আছে অল্প যেগুলো দিয়ে আপনার খাইতে পারে চলতে পারে তাও মানুষের কাছে জা জন্য ফেতরার জন্য টাকা পয়সার জন্য যাই মানুষের কাছে চায় নাসম বলছেন এরা কি দিন এমন ভাবে দাঁড়াবে যে এদের মুখের মধ্যে কোনো মাংস থাকবে না আরেকটা হলো একেবারে অনুপায় যখন হবে মানুষ যে মানুষের কাছে হাত পাড়া ফাতা ছাড়া আমার আর কোন উপায় নেই তখন শুধু এক বেলার জন্য সকালবেলা দুপুরের খাবার নেই দুপুরের জন্য সে ভাই আমার দুপুর বেলার খাবারের ব্যবস্থা নেই দুপুর বেলার খাবারের ব্যবস্থা হয়ে যাবে রাত্রের জন্য সাওয়া যাবে না কেন রাত্রে সে বাসে থাকবে না থাকবে জানলো কেন যখন রাত্রে প্রয়োজন হবে তখন রাত্রে তার প্রয়োজনের আলোকে ছাওয়া যাবে আচ্ছা আল্লাহ আল্লাহ জিকির করা যাবে কিনা আল্লাহ আল্লাহ জিকির করাও সুন্নতের খেলাফ কারণ নবী সালাম সাহাবাই কিলাম কখনো শুধু আল্লাহ আল্লাহ করেন নাই আল্লাহ আল্লাহও করেন যদি নবিস্লাম সাহাবাই কেরাম করতেন আমরাও করতাম এতে কোনো অসুবিধা নেই আর একটা বিষয় হলো নবিসাল্লাম সাহাবাই কালামের জিকিরের বৈশিষ্ট্য ছিল যে আল্লাহ শব্দের আগে অথবা পরে একটা সিফাত যুক্ত করে জিকির যেমন আল্লাহ রাগে সোভান আলহামদুলিল্লাহ আল্লাহ রাগে আকবার আল্লাহ আকবর আকবার। তারপরে সোভান আল্লাহাম দিহি সোহান আল্লাহ আজম দেখবেন যতগুলো জিকির আছে প্রত্যেকটা জিকিরের আল্লাহ শব্দের আগে অথবা পরে একটা সিফাত যুক্ত করা আছে যেমন আমরা নবী সাল্লামের নাম শুনলাম বলি মোহাম্মদ সাল্ল্লাহ আলহাল্লাম তিনি হলেন আল্লাহর একজন যিনি খালেক যিনি ওই মোহাম্মদ সাল্লামের ও খালেক তার নামটা কেমনে খালি আল্লাহ আমার যদি একজন আসে একটা বাচ্চা আসে কামা সেন এদিকে আয় এটাকে সম্মান হবে এটা তো অসম্মান তা আল্লাহ আমাদের খালে আল্লাহরে খালি আল্লাহ বল আগে অথবা পরে একটা সম্মান করতে হবে সোভান আল্লাহ আল্লাহ আল্লাহ আকবর সুভান আল্লাহি সোহান আল্লাহ আমরা সাধারণ ভাবে একটা জিনিস বুঝেন এখন বাড়িতে যাই কবেন যে আম্মা আম্মা, আম্মা আমা আব্বা আব্বা আব্বা সবাই কি আজকে করবো বলবে না যদি আম্মা আপনি কই আমি আজকে অনেক সুন্দর সুন্দর বয়ান শুনিয়েছি আমাকে খাবার দেন মা দেখবেন যে লাভ মারি বিছানা থেকে উঠি খুশিতে আমার ছেলেমাশা আল্লাহ শুনি আসছে দিনের কথা শুনিয়েছে খাবার দাবারের ব্যবস্থা করে দিবে মা খুশি হবে কিন্তু ঘরে দেখালে আম্মা করতে থাকেন তবু ফলার মাথা নষ্ট করে দিছে আল্লাহ তালার কাছে খুশি আল্লাহ আমার দেন। আল্লাহ আমি আল্লাহ আপনি গাফুর আপনি গাপার আপনি আমার মাফ করে দেন আল্লাহ আমার রিজিকের দরকার আমারে রিজিক দেন এইভাবে খালি চাইবেন আল্লাহর কাছে সাইলে আল্লাহ খুশি যে সাহাও নয় কিছু না খালি আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ কয় नाम अर्थात सब गो हादिस मिले एक शुरू कर एगारो रेक हादिस पावा तीन रेक पड़ते तीन रेक पड़ा तीन रेखा पड़नेसुविधा नाई तब तीन पांच सात नयारो তো সালামের পরে জিকির হবে কিন্তু জিকির ছাড়া আমরা কি করি দেখা যায় আমাদের দেশে এটা নিয়মিত মানে প্রচলন হয়ে গেছে যে সবাই মিলে সম্মিলিত দোয়া করি আর দলিল দিকি যে পরশ নামাজের পরে দোয়া কবলের সময় দোয়া কবলের সময় ঠিক আছে কিন্তু দেখতে হবে যে নবী সালাম ফরজাম পেরানোর নিয়ে করছেন কিনা নবী সাল সালাম করলে আমরাও করব না কি আমি করতে পারবো না এটা কি খারাপ জিনিস নাকি আচ্ছা তাহলে আমি আরেকটা জিনিস বলি যে টয়লেট এর সময় আমরা দোয়া পড়ি না কি দোয়া পড়েন আপনারা আল্লাহ নিয়ে আউজিকা ইডেল আমি টয়লেটে গেলাম যাই টয়লেটের সামনে দাঁড়াইলাম দাঁড়ায় প্রথমে খাবাইস রব্বুল আলামিন কিছুক্ষণের মধ্যে আমি টয়লেটে ঢুকার নিয়ত করলাম রব্বুল আমাকে টয়লেটের সকল বিফদ থেকে হেফাজত আল্লাহ আমার টয়লেটকে সহজ করে দিও আল্লাহ আমার জিন্দিগির গুনা তোয়া করি তারপরে দোয়া না করছে আমি খারাপ কিছু করছি আল্লাহর কাছে গুনা হয় হ্যাঁ নবী সাল অসংখ্যবার টয়লেটে গেছেন এই পদ্ধতিতে দোয়া করার নেই এই জন্য এখানে দোয়া করলেও গুনা এই পদ্ধতিতে করলে আল্লাহ রসুল আল্লাহ নিয়ে সব করলে গুণা হয় তার পড়তে হবে। বিন নামাজ কমপক্ষে আটটা কাপ উপরে ৪০ টাকা পর্যন্ত হাদিস পাওয়া যায় হাদিসের মান নিয়ে কথাবার্তা আছে কোনটা সহি কোনটা দই বিভিন্ন রকমের আছে তবে মানে সর্বনিম্ন আটটা সর্বোচ্চ চল্লিশ টাকাত তো এই জন্যই শাইফুল ইসলাম ইমাম ইবনে তাই মিয়া রহমাউল্লাহ বলছেন যে তারাবিন নামাজ রাকাত নির্দিষ্ট না এটা যদি ক্যারাত লম্বা হয় রাকাত কম হবে আর ক্যারাত যদি ছোট হয় রাকাত বেশি হবে এবং ইচ্ছা করলে চল্লিশের বেশিও পড়তে পারবে নবিস বলছেন সোলাত আট টাকা তার বিশাখাত এটা নিয়ে দ্বন্দ্বের কোনো বিষয় না ফরজ নামাজে পড়ে না যে দেশে সেই দেশে তারাবিন নামাজ ঝগড়া করবার কোন কারণ আছে কারণ তারাবিন নামাজ না কেউ যাবে না কিন্তু ফজর নামাজ না পড়তে জাহার যাবে এই দেশে কোটি কোটি মানুষ পড়ে না সেই দেশে কি না পড়লে কি বলতে হবে নাকি একই রকম হবে স্বাভাবিক নামাজের পদ্ধতিগত দিক থেকে একই রকম হবে কিন্তু মাসালা মাসালগত গতভাবে কিছু পার্থক্য আছে যেমন সতর পুরুষের সতর আর মহিলা সতর এক না সতর আলাদা তারপরে আপনার মহিলাদের শারীরিক গঠনটা অবয়বটা একটু ভিন্ন রকমের এজন্য জন্য মহিলারা একটু শালীনতা বজায় রাখার চেষ্টা করবেন রকম কিছু সাধারণ চলাতের ক্ষেত্রে খেয়াল রাখবেন কিন্তু রুকু শেষ বৈঠক এগুলো পুরুষের যেমন মহিলাদেরও একই রকম কারণ রবিশালাম মহিলাদের জন্য আলাদা কোনো নামাজের পদ্ধতি বর্ণনা করেন নাই বলছেন সল্লুক আমার হয়তুমনি উচালে আমি যেমন নামাজ পড়ি নারীরা পুরুষেরও সবাই আমার মতে পড়বে ইউর বাল্লিক মা উঞ্জির রবিক আমার রসুল আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয় এগুলো আপনি মানুষের কাছে তাবলিক করেন অর্থাৎ কোরআন এবং হুকুম হলো ফর্জেকা পায়া আর যার মধ্যে যে এলএম আছে সেই এলএম আলোকে তাবলিক করবে। যাকে আল্লাহ আল বেশি দিচ্ছেন তিনি তার বেশি এলএম আলোকে যার মধ্যে কম এলএম আছে তিনি কম এলএম আলোকে প্রত্যেকে কাজ করবে আর তাবলিকের জন্য কোন সংগঠনে ঢুকা জরুরি না কোনো দেশ থেকে আপনি আপনার গ্রামে আছে মেয়েদের মধ্যে তাবলিক করেন আপনি চলে গেছেন তাবলিগে বউ মার্কেটে মার্কেটে ঘুরে লাভ আছে তাবলিগে যায় আপনি চলে গেছেন আরেক দেশের মানুষের করতে আপনার ছেলেরা বসে এখানে মদ খায় লাভ আছে এই জন্য আপনি স্ত্রীর মধ্যে করেন ছেলে মেয়েদের সবাই বাস আমার গ্রামে আমার আমার গুলা রাখি আমি অন্য মানুষের করতে চাই লাভটা কি আচ্ছা সমানে প্রচলিত আছে একশো তিরিশ সমাজে প্রচলিত আছে একশো তিরিশ ভিত্তি কি আসলে পরশ কয়টিও কি কি এতটা ফরস করছেন এরকম নির্ধারিত করে দেন নাই আমরা যারা মূর্খ মানুষ দিন সম্পর্কে অবগত না তারা আলেমদের বিভ্রান্তিকর কথা এদিক ওই দিক করছে আসলে আমাদের চব্বিশ ঘন্টা সঠিক আমল কি চব্বিশ ঘন্টা সঠিক আমল হলো আপনারা ঘুরা ফিরা না করে আপনাদেরকে আমি যেটা পরামর্শ আপনি যখনই শুনবেন বাদ দিয়ে দিবেন যে এরটা শুনবো না এটাও শুনবো না দুইটাই বাদ দুইটা দিয়ে কি করবেন তানা জাহাত এই ব্যাপার আমার আল্লাহ কি বলে আমার রাসুল কি বলে সেটা শুনবো দুজন বাদ তা এখন আল্লাহ এবং রসুলের কথার দিকে যাইতে হলে আপনাদেরকে আমি যেটা পরামর্শ দিব যে বর্তমান দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আলেম এবং কোরআন সন্ন্যার আলেম আছে মদিনাতে মদিনার উলামাই এখন বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় আলেম এবং যুগ যুগ ধরে পৃথিবীর শ্রেষ্ঠ আলেমেরা মদিনাতেই থাকতেন ইমাম মালিক ছিলেন মদিনাতে সাহাবিদের সবচেয়ে বড় আলম মদিনাতে আছে মদিনার আলমদের এত্তে করবেন তাহলেই আপনি মনে করবেন যে আপনি সঠিক আমলের উপরে আছেন আর নবী সাল সালাম নিশ্চয়তা দিয়ে গেছেন যে নবীসাল্লাম বলছেন যে মুক্ত দাজ্জাল মুক্ত থাকবে বিশুদ্ধ এলেম বিশুদ্ধ আমল বিশুদ্ধ ইমান পাওয়া যাবে তাহলে মদিনের আলমদেরকে অনুসরণ করলে আমরা সকল বিভ্রান্তি থেকে আশা করি আমরা মুক্ত থাকতে পারবো সলাতে ইমামের পিছনে সোরা পাথেয়া পড়া লাগবে কিনা কখন পড়া লাগবে কখন লাগবে না যখন ইমাম জোরে পড়েন যখন আওয়াজ করে পড়েন তখন একটা ইচ্ছা করলে পড়তেও পারবো ইচ্ছা করলে না পড়লেও চলবে কিন্তু যে সময় ইমামটা শোনা যাবে না যে রাখাতে সেটা অবশ্যই পড়তে হবে এই মতটাই সবচেয়ে বিশুদ্ধ মত আচ্ছা তাজবি দানারা কে তাজবি গণনা করা যাবে যারা একেবারে গুনতে পারে না মানে অনুপায় তাদের জন্য তাজবি দানা দ্বারা গণনা করা যাবে তবে হাতের মধ্যে তাজবি গণনা করাটা মোস্তাহ উত্তম এটাই সুন্না তবে তাজবি দিয়ে গণনা করা যায় তবে সুন্নত হইল হাতের মধ্যে গণনা করা আচ্ছা তাবিজ ব্যবহার করা যাবে কি মানে তাবিজ বলতে যেটা হাদিসের বাসায় তামিমা যেটা লটকায় রাখা হয় হাতের মধ্যে লটকা রাখা হয় গলার মধ্যে লটকায় রাখা হয় কোমরে লটকা রাখা হয় এগুলোকে আল্লাহ রসুল সাল্লা স্পষ্ট বলছেন তাহলে বড় মুফতি জমিনে তৈরি হয় নাই কি পর্যন্ত তৈরি হবেও না তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যিনি আজম তিনি ফতোয়া দিচ্ছেন এটা সেরেক সুতরাং আর কারো এখানে করার ব্যাখ্যা করার অধিকার নাই কেউ এই ব্যাখ্যা করার অধিকার নাই যেমন কোরআন দিয়ে দিলে সেরেক হবে না এটা নবিসাম স্পষ্ট করে দিতেন তো নবিসাল্লাম যেহেতু বলছেন যে এই তামিমা দিলেই সেরে সেটা কোরআন দিয়ে হোক আর কোরআন ছাড়াই হোক আর নবী জীবনে কোনোদিন কাউকে একটা তাবিজ লিখে দেন নাই তোমাকে এটা দিলাম তুমি স্বর্ণের চেন একেবারে হারাম স্বর্ণের চেন কোনো অবস্থায় লাগানো যাবে না পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম আর অন্যান্য চেন মানে রুফার বা অন্য অন্য এগুলো পুরুষের জন্য ঠিক না কারণ এটা পুরুষের অলংকার গলার চেন পুরুষের অলঙ্কার না এটা নারীদের অলঙ্কার আর বাতের যদি সাইন্টিফিক উপকার থাকে মানে এটা আটকায় রেখছে টান দিয়ে আটকায় রাখার কারণে উপকার হইতে পারে বিভিন্ন কারণে উপকার হইতে পারে তাহলে এটা যায় কিন্তু যদি পাথরের ক্ষমতায় বিশ্বাস করে যে এটার যে পাথর আছে পাথর গুলা খুব আহ বরকতময় এগুলো লাগাই রেখলে এগুলো রোগ বেয় সব খাই ফেলবো तक सरक है तक जायज नहीं चिकित्सा जायज नाम आगे उच्चारण कर नियत करा किशरिया विद्वान आदू आल्लाकबर बुरा करते ही नाम आगे नियत करते नियत पड़ते যেমন আপনারা নিয়ত করে আসছেন না পরে আসছেন পরে আসছেন তাহলে তো আপনারা সবাব পাবেন না আপনারা আসছেন যে সবাব পাইবেন পাবেন এই জন্য যে আপনারা নিয়ত করে আসছেন অন্তর থেকে মন থেকে পরে আসেন করতে হয় নিয়ত পড়া লাগে না নামাজেরও নিয়ন্ত্রণ দেখা যায় রাসুল কি পুরুষ এবং মহিলাদের নামাজ এটা তো বলছি আমরা আমাদের দেশে অনেক আলমরা বলে জালহাদিস বলতে কোনো হাদিস নাই আসলে কি ঠিক এটা কেন বলেন ওইটা বুঝে আসে না তবে জালহাদিস যে আছে এটা সকল ওলামাই একমত কারণ বাংলা ভাষা মানে বক্তৃতা তো বক্তৃতা আপনারা সবাই বাংলা ভাষী আমি যদি এখানে ইংলিশে বক্তৃতা দিই দুই ঘন্টা বক্তৃতা দিলে আপনাদের ওয়াই ওয়াজ কোন লাভই আপনারা সবাই বাংলা আমি চাইনিজ এখানে বললাম জনগণ বাংলা আমি কইলাম আরবি জনগণ বুঝে বাংলা আমি কইলাম উর্দু আমি কইলাম হিন্দি আমি কইলাম অন্য ভাষা তাহলে তো জনগণে বুঝবে না আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে আরবের মুর্শিকেরা বলতো যে উনি নবী যদি হন তো তিনি বিদেশি ভাষায় কথা বলেন না খালি ইংলিশ বলে এরকম অনেকের দেখবেন ইচ্ছা করি বাংলা কয় না খালি ইংলিশ কয় কারণ সবাই যাতে বুঝে আমি ইংলিশ জানি অনেক কিছু জানি তো নবী সেই যুগ ছিল যেখানে চোদ্দশো বছর আগে তিনি এটা আমি যত নবী পাঠাইছি জনগণ যেই ভাষার ওই ভাষার নবী পাঠাইছি তাহলে জনগণ যে ভাষার খতিবা হবে সেই ভাষার খতিবে দিবে ল্যাকচার দিবে বত্রীরা দিবে তাদের ভাষায় এবং এই ব্যাপারে পৃথিবীর কোন আলমদের দিমত নাই শুধু আমাদের উপমহাদেশের কোনো কোনো দিমত আছে এই জন্য আমাদের দেশে সব জায়গায় যদি করা থাকেন তাহলে কোরআন প্রমাণ সহকারে উত্তর দিবেন দয়া করে রাসুল উল্লাহাম তো অবশ্যই করেছেন আমরাই তো থাকবে রে তারই মাসে আমরা তো সবাই করি রাফলিয়া দান করে না কে আর পরের যে রুকুতে যাওয়ার সময় আসার সময় এটা দলিল ইমাম বুখারি রাহে আলাদা একটা কিতাবে লিখছেন শুধু রাফেল গ্রন্থ তো এটা বাংলা অনুবাদও আছে তো দলিল জানতে চাইলে ওই হাদিস গুলো পরে দেখতে পারেন আমিন জোরে বলা বলো না আস্তে বলা বলো জোরেও বলবেন না আস্তেও বলবেন না এটা হলো সশব্দে আর নিঃশব্দে এক তালাফটা হলো একটা হলো একটু শব্দ হবে আর একটা হলো শব্দ হবে না কিন্তু এমন আস্তে বলছেন আপনি নিজেও শুনান নাই আবার এমন জোরে বলছেন মসজিদ কাফি উঠছে দুটাই সুন্নতের খেলাফ একটু সশব্দে বলতে পারেন নিঃশব্দেও বলতে পারেন দুইটাই বলতে পারেন আপনার আল্লাহর করে দেখবেন বায়তুল্লাতে যে কেউ জোরে বলতেছে কেউ আসতে বলতেছে ইমরাম সাহেব জোরে বলে মুসল্লিরা কেউ জোরে বলে কেউ আস্তে বলে কিন্তু কেউ ঝগড়া করে না মারামারি করে না আমাদের মসজিদ গুলো হবে এখানে আচ্ছা আমাদের দেশে কাকরাইল মসজিদ হতে যে তাবলিক জামাত বাহিরে ওনারা ফাজা ইলি আমল নামে একটি কিতাব পড়ে থাকেন এই কিতাব কানা কতটুকু সহি কোরআন দ্বারা লিখিত কিতাব ওনাদের তাবলিগি পদ্ধতিকে সঠিক বিস্তারিত জানাবেন আমাদের একটা দাওয়াতের নীতিমালা হইলো আমরা কোন দলের কোন সংগঠনের পক্ষে বিপক্ষে আমরা কিছু বলি না তো সুতরাং তাবলিক জামাত যেটা আপনি প্রশ্ন করেছেন এটা একটা সংগঠন ওই সংগঠন সম্পর্কে আপনি চেষ্টা করবেন আমরা এটার পক্ষে বিপক্ষে কোনো কিছু বলব না যে ব্যক্তি এক ওাক্তে দুই ওয়াক্ত অথবা চার ওয়াক্ত নামাজ পড়ে আর যে ব্যক্তি এক ওয়াক্ত পড়ে না সে দুইজন কি সমান কথাটা তো ভালো করে বুঝি নাই এক ওয়াক্তে দুই ওয়াক্ত পড়বে কেন এক ওয়াক্তে দুই ও পড়লে তো তারা একটা পড়ে না জি তো ক্ষেত্রে আমরা বলবো যে দুইজন তো সমান না কারণ যিনি কিছু পড়েন তিনি তো যে পড়ে না তার থেকে তো ভালো তবে যিনি দুই তিন ওক্ত পড়েন তিনি চেষ্টা করবেন যে পাঁচ বাক্য পড়ার জন্য কারণ আপনার এই বায়তুল্লার তাওয়ার করে কয়বার করতে হয় জানেন যে সাত চক্কর দিতে হয় আপনি ছয় চক্কর দিচ্ছেন আরেক চক্কর দেন নাই কত নাম্বার পাইবেন জিরো পাইবেন ছয় বার যে কষ্ট করছেন ছয় বারের কিন্তু কোন নাম্বার পাইবেন না সাতবার হলে যাই নাম্বার পাইবেন সাতের থেকে কম হইলেও নাম্বার পাইবেন না বেশি হইলেও নাম্বার পাইবেন না আপনাকে নামাজও পড়তে হবে কয়বার পাঁচ বার এই যারা কম পড়েন তারা চেষ্টা করবেন যে পাঁচ বারে পড়ার জন্য ইনশাল সোহ শেষদাকে না ফরজ জানাবেন শেষদাই সহ যদি আহ পরস্তরক হয় বা ওয়াজিব তরক হয় তখন সহ করা ওয়াজিব আর যদি হলে সাজদায় সহ করা তবে না করলেও অসুবিধা নেই কিন্তু ওয়াজিব তরক হলে সাজদায় সহ করতেই হবে ফরস্তরক হলে তো নামাজে হবে না সাজদায় সহ দিয়ে কাজ হবে না আচ্ছা জুমার খোদ স্থানীয় ভাষায় অর্থাৎ বাংলা ভাষা এটা বলছে মাজাব মানা শর্ত কিনা সবচেয়ে উত্তম কোনটি আল্লাহ এবং ফেলে দেওয়ার জিনিসও না যে এটা মানলে না এটা দিকে তাকাইলে মানে না এরকম না মানে আল্লাহ এবং রাসুলের কথাই মানবো আমি তবে আল্লাহ এবং রাসুলের কথাগুলো মানতে গেলে তবে আমরা বলবো যে একজনের মানবো বাকিদের গুলা মানবো না বিষয়টা এরকম না সবাইটাই মানবে সব মাঝাব মানব একজনের সমস্যা আছে অনেক জায়গায় এটার উপর আলোচনা করলে অনেক দীর্ঘ সময়ের দরকার বোঝানোর জন্য তো সংক্ষিপ্ত কথা হইল একজনের আমরা চার মাঝাব বর্তমান দুনিয়াতে স্বীকৃত মাঝাব আমরা চার মাঝাব মানব চার মাঝাব যদি মানে তো চার মাঝাব মিলে দেখবেন যে নবী সালামের যতগুলো হাদিস আছে সব হাদিস এখানে এসে গেছে সব আলম একজনের মধ্যে সীমাবদ্ধ না সবগুলোর মধ্যে মিলে সীমাবদ্ধ এজন্য আমরা জন্য আমরা অনুসরণ করব। করবো আমরা হানাফি মাঝাবের মধ্যেই দেখবেন যে দুই একটা কিছু কিছু বিষয় আছে যেগুলো সহি হাদিস নাই দলিল হইলো দইফ হাদিস দুর্বল হাদিস ওই জিনিসটার সহি দলিল আছে তাহলে এই ক্ষেত্রে আমি সাহাফি মাজাব অনুসরণ করব। এটা দলিলের কারণে আবার অর্থাৎ হানাভি মাঝাবের কোন মাসালা যদি দইফ হাদিসের উপরে জাল হাদিসের উপরে কেয়াসের উপরে ভিত্তি করে হয় তার মোকাবেলায় অন্য মাঝাবে যদি আমি সহি হাদিস পাই তো অনুসরণ করব। এটাও সাই মাজাব আপনি অনুসরণ করলেন কিন্তু মানাটা মাধ্যমে সহজ হয়ে গেছে কিন্তু যদি বলি যে না এই ডক্টর ইমাম হোসেন যা কয় আমি উনারে ছাড়া আর বাংলাদেশের কারণে মানব না বাজা আপনি গোমরা হয়ে গেছেন কারণ একজনের মধ্যে সব এলেন থাকে না সহিটা পাই যাবেন আপনি সহিগুলো এর মধ্যে পাই যাবেন এটাই যুগে যুগে রাম অনুসরণ করেছেন আর প্রশ্ন নিয়ে প্রশ্ন তো অনেক চার রেখার বিশিষ্ট ফরজ নামাজের মধ্যে থেকে প্রথম দুই রেখাত আপনার আপনি যে রেখাতে সামিল হয়েছেন ধরেন তৃতীয় রেখাতে তৃতীয় আকার ধরবেন চতুর্থ আঘাতে হইল চতুর্থ আকার তাহলে যে কয়ের একাত বাদ পড়ছে আপনি ওই সালাম ফিরানোর পরে ওই কয়ের একাত আদায় করবেন অর্থাৎ প্রথম রাখাত দ্বিতীয় রেখাত রাখাত রেখাতে হবে আপনার এই যে রাকাতটা পাইছেন ওইটা আপনার প্রথম রাকাত অর্থাৎ তৃতীয় রাখাত পাইছেন তৃতীয় রেখারটা আপনার প্রথম রাখাত চতুর্থ দ্বিতীয় রাখাত এরপর আপনার দুই রেখাত বাকি আপনি ওই দুই রেখার তৃতীয় চতুর্থ দুই রেখা পড়বেন ওখানে মিলানো লাগবে না মানে সূত্র হইল যে রেখাতটা পাইছেন ওইটা আপনার প্রথম এইটা রেখাত জানাজার নামাজের পদ্ধতি জানাজার নামাজের পদ্ধতি হলো চারটা তাকবির বলতে হবে প্রথম তাকবিরের পরে সুরালেহা দ্বিতীয় তাকবিরের পরে আপনার দরুদ তৃতীয় তাকবিরের পরে দোয়া তারপরে চতুর্থ তাকবির দিয়ে সালাম ফিরিয়ে নেবেন আচ্ছা স্কুল মাদ্রাসায় টাকা দিয়ে চাকরি নেওয়া যাবে কি এটার উত্তর তো আপনিও জানেন সবাই জানে কি বলেন আপনারা জানেন না স্কুল মাদ্রাসায় টাকা দিয়ে চাকরি নেওয়া এটা এটা সবাই জানে এটা হারাম এটা ঘুষ এটা দুর্নীতি এটা হারাম না তো এটা তো আমরা বলা লাগবে নাকি এটা তো আমার সবাই জানান। শরীয়তের দৃষ্টিতে দাড়ি রাখার গুরুত্ব কি দাঁড়িয়ে রাখার গুরুত্ব ওয়াজিব এবং ফরস মানে দাঁড়িয়ে না রাখলে কবিরা গুণা হবে হারাম ফির কর্তৃক প্রকাশ্য সেরেকি করার কারণে তাদেরকে মুসিক বলা যাবে কিনা না এই ক্ষেত্রে মনে রাখবেন যে কারো মধ্যে যদি আমরা সেরেকি দেখি তার কর্মটাকে তাকে মুশ্রিক বলবো না কেন সে নিজেকে মুসলিম দাবি করতেছে সে বলতেছে আমি মুসলিম কেউ যদি মুসলিম দাবি করে তাকে কখনো মুশ্রিক বলা যাবে না কাফের বলা যাবে না কিন্তু তার কাজটাকে সেরেকি তার কাজটাকে কুপুরি বলা যাবে सूत्रता मैंने डायरेक्ट के मुर्सिक बोलना काफ़रना मुस्लिम हादिस एजे का शब्द गुला प्रयोग करब ना तब आकी दे सरक आर आम सरक आरकर्म सरक সহি হাদিসে বর্ণিত গাজওয়াই হিন্দ এবং শামের ভূমি সম্পর্কে বর্ণিতাই হিন্দ হিন্দ মানে হিন্দের একটা যুদ্ধ নবী একটা যুদ্ধের কথা বলছেন যে হিন্দের মধ্যে একটা যুদ্ধ হবে সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন এখন যুদ্ধইটা কোনটা এজন্য জন্য মানে এটাদি মানে এটা দিয়ে বুঝাইতে চামনে কিন্তু হিন্দের একটা যুদ্ধ হইব উপ করতে হইব এটার অপব্যাখ্যা এখানে সিনেকার সবাই এটার ব্যাখ্যা দিচ্ছেন সবাই বলছেন যে হিন্দের এই যুদ্ধ হয়ে গেছে হিন্দদের যে যুদ্ধের কথা নাম বলছেন এটা মোহাম্মদ বিন কাশেম যখন আপনার করেন সেই যেমন সাইয়দ আহমদ শহীদ রাহম বালাকোটে যে জেহাদ হইছে সেটা গাজওয়াই হিন্দ অনেকেই অনেকগুলাকে গাজওয়াই বলছেন আর সাইকুল ইসলাম ইবনে তাইমিয়া রহম্লা বলছেন যে এটা যদি নাও হয় সরকার তো কখনো বলে নাই যে আমরা আল্লাহর আইন পরিবর্তন করে দিব এরকম বলে নাই সরকার সরকার বলছে যে কোরআন পরিপন্থী কোন আইন পাশ করবে না এই জন্য কিছু মানুষের কিছু বাইদের অভ্যাস হইলো সবসময় সরকারের বিরুদ্ধে লেগে থাকা কিন্তু জামাতের যে একজন মুসলিম তিনি আল্লাহর কল্যাণ কামনা করবে আল্লাহর কিতাবের কল্যাণ কামনা করবে আল্লাহর নবীদের কল্যাণ কামনা করবে ওয়ালি আর মুসলিম মুসলিমদের ইমামেরও কল্যাণ কামনা করবে রাষ্ট্রপ্রধান যদি দিন বিরোধী কাজ করে তাকে কল্যাণ কামনা করব কল্যাণ কামনা করব এইভাবে আমরা তাকে নসিহত করব, তাকে উপদেশ দিব যে এটা মুসলিম দেশ কল্যাণ কামনা করা এখন আমরা দাওয়াত দেওয়ার পরে নসিহা করার পরেও যদি সরকার না করে এটা জন্য সরকার দায়ী আমি তো আর দায়ী কিন্তু সরকার করতেছে না বলে সরকারের বিরুদ্ধে জেহাদ করতে হইব সরকারের বিরুদ্ধে এটা করতে হইব এটা করতে হবে এটা হইলো মানে কিছু মানুষের মানে উস্কানি দেওয়া মদত দেওয়া এজন্য তগত হইল তখন যখন সরকার বলবে যে আমরা আল্লাহর মানিও না আমরা আল্লাহর আইনের বিরোধী যখন প্রকাশ্যে ঘোষণা করবে তখন তাগত হয়ে যাবে আচ্ছা বর্তমান দুনিয়া যদি সঠিক হক পন্থী মজাহিদ বাহিনী না থাকে তাহলে কারা ইমাম মাহাদির হাতে ইসলামের পতাকা তুলে দিবে ইসলামের পতাকা কেউ সম্পর্কে অনেক বিভ্রান্তি সমাজে আছে ইমাম মাহাদি একটা রাষ্ট্রপ্রধান থাকবেন উনার হাতে আপনি পতাকা তুলে দিবেন কেন উনি মাহাদি হিসাবে আত্মপ্রকাশ করার আগেই উনি একটা রাষ্ট্রপ্রধান থাকবেন উনি ইমাম ইমাম মানে উনি একটা রাষ্ট্রপ্রধান থাকবেন তিনি তার দেশ ছাড়াও সারা দুনিয়ার মুসলমানদের নেতৃত্ব দিবেন তখন তিনি ইমাম মাহাদি হিসাবে আত্মপ্রকাশ করবেন যখন আমরা দেখব যে মক্কার লোকেরা মদিনার ও তার হাতে বায়াত হয়েছে তখন আমরাও যাই দলে দলে তার হাতে বায়াত হবো এর আগে ওই জেহাদের প্রস্তুতি রাখতে হইব তারপর তার হাতে পতাকা তলি দিতে হইব তার সাথে যুদ্ধ করতে হইব এইগুলো সব ভুয়া কথা সব মিথ্যা কথা তার সাথে কিছু করা লাগবে না তিনি যখন আসব। তখন আমরা যখন দেখবো মক্কা মদিনার ওদেরকে আমরা ফলো করবো দেখবো যে তারা চিনতে পারছেন তখন বাংলাদেশ থেকে দলে আচ্ছা এখানে কি লিখছেন কবর কবর কি সামনে রেখে জিয়ারত করব না পিছিয়ে রেখে করব। কবর সামনে রেখেই জিয়ারত করলে অসুবিধা নেই ভিষে রেখে করলে অসুবিধা নেই কবর বাসের জন্য ক্যাবলামুখী আচ্ছা আমার একটি প্রশ্ন হলো নামাজে হাত কোথায় বাঁধবো নাবির উপরে না নাবির নিচে নামাজে হাত আপনি বাঁধিয়েন না তাও নামাজ পড়েন হাত বাঁধা নিয়ে যদি প্রশ্ন থাকে হাত বাঁধারে দরকার না আপনি হাত বাঁধা নামাজ পড়েন আপনার হাজার মুসলমান বুকের উপরে বানতেছে কেউ পেটের উপরে বানতেছে কেউ নাবিন নিচে বানতেছে কেউ হাত বানতেছেই না কিন্তু যে বানতেছে না তার পাশের একজন আসে এই মেয়ে হাত বান্ধব কেন হাতটা দি এরকম করতে দেখছেন বা একজনের নিচে বানছে তারটা টানিয়ে মিয়া নিচে কেন উপরে তোলো অথবা উপরে নামো এরকম করছে এইরকম করাটাই গুনার কাজ এজন্য হাত বুকের উপরে বাঁধারও হাদিস আছে নিচেরও হাদিস আছে তারপরে পেটের উপরে বাঁধারও হাদিস আছে যদিও হাদিসের সহি নিয়ে অনেক কথাবার্তা আছে এখানে বিভিন্ন রকমের এখন আগে আকিদা বিশুদ্ধ করি আকিদা ঠিক করার পরে আকিদায় আমাকে টানিয়ে আমল ঠিক করে নিবে আগেটাই বাধ্য করবে আমল সংশোধন করতে আচ্ছা এক লোকের ইমানে তখন হাত কোথায় বানতে হবে হাত বাঁধার বিশুদ্ধ হাদিস কোনটা ওই ইমানে খুঁজে বাইর করিব তামাকো যদা খাওয়া খাওয়াকে যায় না যায়জ নাই এটা হারাম ওলামাইকারকে হারাম বলছেন কোন ধরনের না হইলেও সেখানে জুমা হানাফি মাজাবের দৃষ্টিতে জায়েজ তবে অন্যান্য মাঝাবের দৃষ্টিতে এটা জায়জ নেই আপনার জুমান নামাজের জন্য মিনিমাম ওয়াক প্রকৃত হইতে হবে আল্লাহ সব আপনাদের সবাইকে কোরআন এবং সুনার উপরে চলার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদেরকে সকল প্রকার সেরেক বেদাত কুপন নাফাক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আল্লাহ ফাক আজকের এই মাহফিলকে কবল ও মঞ্জুর করেন। নিন